সকল প্রশংসা মহান আল্লাতালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান। মহান আল্লাতলা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং আদম আলাহিউলামের মাধ্যমে এই দুনিয়াতে মানব জীবনের সূচনা করেছেন এইভাবে মহান আল্লাতলা পৃথিবীতে অসংখ্য সম্প্রদায় সৃষ্টি করেছেন এবং মানব জাতির হেদায়তের জন্য অসংখ্য নবী রাসুল পাঠিয়েছেন বিভিন্ন রেওয়ায়তে বর্ণিত হয়েছে এই দুনিয়াতে প্রায় এক লক্ষ চব্বিশ হাজার নবীর আগমন করেছেন এর পর মহান আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলাহিউলামকে সর্বশেষ নবী হিসেবে পাঠিয়ে নবুয়তের ধারাকে সমাপ্ত করেছেন নবী করিম সাল্লাহ আল্লাহামের পরে আর কোনো নবী আসবেন না এইভাবে নবী রাসুলগণ তাদের সম্প্রদায়কে তাওহিদের দাওয়াত দিয়েছেন কিন্তু এমন চারজন নবী আছেন যাদেরকে মহান আল্লাতালা এখনো জীবিত রেখেছেন এখন প্রশ্ন হচ্ছে এই চারজন নবীকারা এবং মহান আল্লাতালা তাদেরকে কেনইবা জীবিত রেখেছেন मूल कहनी शुरू कर आगे भिडियोटी लाइक चैनल सबस्क्राइब करी कहनी संशोधन प्रयोजन तब मंत्य करते भूलें ना चलु शुरू करा जाक। प्रथम नबी जिन्ह जीवित रवित्र कुरने उल्लेख कर ईशाइबने मारियम आलाहिआसाम ईशा आलासल्लम हहान आल्ला एक अत्य गुरुतपूर्ण नबी और रसुल নবী করিম সাল্লাহ আলাহিউাল্লামের জন্মের প্রায় ছয়শ বছর পূর্বে ঈশা ইবনে মারিয়াম আলাহিউলাম এই পৃথিবীতে আগমন করেছিলেন বনি ইসরায়েল সম্প্রদায় ঈশা ইবনে মারিয়াম আলাহিউয়া সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল কিন্তু মহান আল্লাতালা তার অশেষ কুদ্রতে ঈশা ইবনে মারিয়াম আলাহিউয়া সাল্লামকে রক্ষা করেছিলেন মহান আল্লা তাকে জীবিত অবস্থাতেই আসমানে উঠিয়ে নিয়েছিলেন পবিত্র কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে বলা হয়েছে ঈশায়েবনে মারিয়াম আলাহিউ কিয়ামতের পূর্বে আবারও পৃথিবীতে আসবেন ঈশায়েবনে মারিয়াম আলাহিউলাম ফজরের সলাতের সময় দামেশকের পূর্ব প্রান্তে অবস্থিত একটি সাদা মিনার বিশিষ্ট মসজিদে অবতরণ করবেন তার সঙ্গে দুইজন ফেরেশাও পৃথিবীতে অবতরণ করবেন পৃথিবীতে ফিরে আসার পর তিনি দাজ্জালকে হত্যা করবেন বিবাহ করবেন এবং তার সন্তানও হবে এরপর তিনি স্বাভাবিকভাবেই ইন্তেকাল করবেন এবং তাকে নবী করিম সাল্লু আলাহিউলামের পাশে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হবে পবিত্র কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ঈশা ইবনে মারিয়াম আলাহিউয়াসাল্লাম মৃত্যুবরণ করেন নাই বরং তাকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে কিয়ামতের নিকটবর্তী সময়ে তিনি আবারও পৃথিবীতে ফিরে আসবেন অবিত্র কোরআনে মহান আল্লাতালা বলেন যখন ঈশা আলাহিউলাম তাদের অবিশ্বাস এবং কুফুরি বুঝতে পেরেছিলেন তখন তিনি বললেন মহান আল্লা তাল পথে কে আমার সাহায্যকারী হবে তখন তার বিশ্বস্ত সাহাবিরা বললেন আমরা মহান আল্লাতাল পথে সাহায্যকারী আমরা আল্লাতালার প্রতি আনুগত্য প্রকাশ করছি আপনি সাক্ষী থাকুন আমরা আত্মসমর্পণকারী হে আমাদের রব আমরা আপনার কিতাবের উপর বিশ্বাস স্থাপন করেছি এবং আপনার রাসুলের অনুসরণ করছি সুতরাং আমাদেরকে সাক্ষ্যদানকারীদের মধ্যে লিখে নিন এরপর ইহুদিরা ঈশা আলাহিউলামকে হত্যার ষড়যন্ত্র করেছিল কিন্তু মহান তিনি সকল চক্রান্তের ঊর্ধ্বে ইহুদিরা ঈশা আলাহিউয়াসাল্লামকে ধোকা দিয়ে হত্যা করতে চেয়েছিল কিন্তু মহান আল্লাতালা তাদের সকল চক্রান্ত ব্যর্থ করে দিয়েছিলেন এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মহান আল্লাহতালা ঈশা সালামকে সরাসরি আসমানে উঠিয়ে নিয়েছিলেন। ইতিহাস থেকে জানা যায় তৎকালীন জেরুজালেমের বাদশাহ ইহুদিদের পরামর্শ অনুসারে ঈশা সালামকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল যখন ইহুদিরা ঈশা আলাহিউলামকে হত্যার জন্য চূড়ান্ত পরিকল্পনা করেছিল তখন জিব্রাইল সালাম সাল্লাম ঈশা সালামকে একটি ঘরে প্রবেশ করতে বলেছিলেন সেই ঘরে একটি জানালা ছিল ঈশা সালাম যখন ঘরে প্রবেশ করলেন তখন জিব্রাহল আলাহিউয়াসাল্লাম সেই জানালা দিয়ে তাকে আসমানে উঠিয়ে নিলেন এবং ঈশা আলাহিউয়াসাল্লামের পরিবর্তে অন্য একজন ব্যক্তির চেহারা ঈশা আলাহিউয়াসাল্লামের মতো করে দেওয়া হয়েছিল ফলে বিভ্রান্ত ইহুদিরা সেই ব্যক্তিকেই গ্রেফতার করেছিল এবং তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল যখন ঈশা আলাহিউয়াসাল্লামের মতো দেখতে সেই ব্যক্তিকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হচ্ছিল তখন সেখানে উপস্থিত লোকদের মধ্যে তিন ধরনের মতামত প্রকাশ পেয়েছিল প্রথম দল বলল ইশাই ছিলেন আমাদের খোদা দ্বিতীয় দল বলল তিনি ছিলেন আমাদের রবের পুত্র এবং তৃতীয় দলটি বলল তিনি মহান আল্লাহতালার বান্দা এবং রাসুল ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম দুই দলের লোকের সংখ্যা তৃতীয় দলের চেয়েও অনেক বেশি ছিল ঈশা আলাহিউলাম যখন নবোদপ্রাপ্ত হয়েছিলেন তখন তিনি বনি ইসরায়েল সম্প্রদায়কে একত্রিত করে বললেন মহান আল্লাহ আল্লাহতালা আমাকে নবী হিসেবে নির্বাচিত করেছেন আমি তোমাদের সত্যের দিকে আহ্বান করছি ঈশা সালামকে মূলত বনি ইসরায়েল সম্প্রদায়ের কাছেই পাঠানো হয়েছিল তাওরাত কিতাবে বলা হয়েছিল মহান আল্লাহ আল্লাহতালা এমন একজন নবীকে পাঠাবেন যিনি ইহুদি ধর্মের বিকৃতিকে ধ্বংস করে দেবেন এই ভয়ে ইহুদিরা ঈশা আলাহিউয়া সালামকে হত্যার পরিকল্পনা করেছিল তারা ভয় পাচ্ছিল যে যদি ঈশা এবনে মারিয়াম সালাম জীবিত থাকেন তবে তাদের এই বিকৃত ধর্ম ধ্বংস হয়ে যাবে ঈশা ইবনে মারিয়াম আলাহিউয়াশাল্লাম বনি ইসরায়েল সম্প্রদায়কে অবিরতভাবে মহান আল্লাতালার পথে আহ্বান করছিলেন কিন্তু সেই হতভাগ্য সম্প্রদায় ঈশা আলাহিউয়াসাল্লামের এই আহ্বানে সাড়া না দিয়ে তাকে মিথ্যাবাদী ভণ্ড এবং প্রতারক বলে আখ্যা দিয়েছিল তারা ঈশা আলাহিউয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগল কিছুদিন পর ঈশা আলাহিউয়াসাল্লাম যখন বুঝতে পারলেন এই অবাধ্য সম্প্রদায় কোনোভাবেই তার ডাকে সাড়া দেবে না এই হতভাগ্য সম্প্রদায় আলোর পথ ছেড়ে অন্ধকারে থাকতেই বেশি পছন্দ করে একদিন ঈশা আলাহিউলাম সমগ্র বনি ইসরায়েলকে একত্রিত করে বললেন তোমাদের মধ্যে কি এমন কেউ নেই যে মহান আল্লা তালার আনুগত্য করে মহান আল্লাতালার দিনকে বিশ্বাস করে ঈশা সালামের এই আহ্বানে মাত্র বারো কিংবা উনিশজন লোক সাড়া দিয়েছিল তারা বলল আমরা মহান আল্লা তালার আনুগত্য করি আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি মহান আল্লা তাল রাসুল আমরা আপনার দিনকে গ্রহণ করেছি এবং বিশ্বাস করি কিয়ামতের দিন আপনি আমাদের জন্য সুপারিশকারী হবেন এই কয়েকজন ভাগ্যবান ছাড়া বাকি সবাই ঈশা আলাহিউয়া সালামের এই আহ্বানকে অস্বীকার করেছিল এবং তাকে মিথ্যাবাদী ও ভণ্ড বলে দোষারোপ করছিল ইহুদিরা তাদের পুরাতন ধর্মেই অটল ছিল যখন অল্প কয়েকজন মানুষ ঈশা সালামের অনুসারী হয়েছিল তখন ইহুদিরা ভয় পেয়েছিল তারা ভাবল এইভাবে যদি লোকেরা দলে দলে ঈশা সালামের ধর্ম অনুসরণ করতে থাকে তবে আমাদের ধর্ম শেষ হয়ে যাবে এরপর তারা ষড়যন্ত্র করতে লাগল কিভাবে ঈশা সালামকে দিনের প্রচার থেকে বিরত রাখা যায় যখন ইহুদিরা কোনোভাবেই ঈশা আলাহিউয়া সালামকে থামাতে পারল না তখন তারা একত্রিত হয়ে ঈশা সালামকে হত্যার পরিকল্পনা করলো। ইহুদিরা তুতিয়া নামক একজন কুখ্যাত খুনিকে বেছে নিল ঈশা সালামকে হত্যা করার জন্য তুতিয়া ছিল সেই সময়ের সবচেয়ে নিষ্ঠুরতম অপরাধী যার কাছে মানুষ হত্যা করা ছিল খুব সাধারণ ব্যাপার ইহুদিরা তুতিয়াকে বলল যদি তুমি ঈশা এমনে মারিয়ামকে হত্যা করতে পারো তবে আমরা তোমাকে এত সম্পদ দেব যা তুমি কল্পনাও করতে পারবে না এই সম্পদের লোভে তুতিয়া ঈশা সালামকে হত্যার জন্য রনা হয়েছিল কিন্তু যখন সে ঈশা সালামের খুব কাছাকাছি পৌঁছে গেল তখন মোহান আল্লাতলার হুকুমে জিব্রাহল সালাম এসে ঈশা আলাহিউাল্লামকে আসমানে উঠিয়ে নিলেন যখন ঈশা আলাহিউয়াসাল্লামকে আসমানে উঠানো হলো। সেখানে তিনি তার মা মরিয়ম সালামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মরিয়ম আলাহিউাল্লাম তার সন্তানকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছিলেন ঈশা আলাহিউাল্লাম মরিয়ম সালামকে সান্ত্বনা দিয়ে বললেন হে আমার মা কিয়ামতের দিন আমরা আবারও সাক্ষাৎ করব ঈশা সালামকে যখন আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র ৩৩ বছর অন্য দিকে ইহুদিরা তুতিয়ার জন্য অপেক্ষা করছিল তারা প্রায় নিশ্চিত ছিল যে তুতিয়া ঈশা সালামকে হত্যা করতে সক্ষম হবে কিন্তু অনেক সময় অতিবাহিত হওয়ার পর যখন তুতিয়া ফিরে এলো না তখন ইহুদিরা ধৈর্য হারিয়ে ঈশা সালামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সেখানে তারা এমন একজন ব্যক্তিকে দেখল যার চেহারা ঈশা সালামের মতোই ছিল ইহুদিরা সেই ব্যক্তিকে ধরে হত্যা করে ফেলল কিন্তু পরে তারা বুঝতে পেরেছিল ওই ব্যক্তি ঈশা সালাম নয় বরং ওটাই ছিল তুতিয়া। এই ঘটনায় সমস্ত ইহুদিরা বিভ্রান্ত হয়ে পড়েছিল এবং তারা দুই দলে বিভক্ত হয়ে যুদ্ধ শুরু করেছিল এই যুদ্ধে অনেক ইহুদি নিহত হয়েছিল পবিত্র কোরআনে মহান আল্লাতালা বলেন অতপর তারা দাবি করেছিল যে তারা ঈশা সালামকে হত্যা করেছে কিন্তু বাস্তবে তারা তাকে হত্যা করেনি পুরুষ পুরুষবিদ্ধও করেনি বরং মহান আল্লাহ কাউকে তাদের জন্য ইশার মতো করে দিয়েছিলেন নিশ্চয় যারা এই বিষয়ে মত বিরোধ করে তারা সন্দেহে পতিত হয়েছে এবং প্রকৃত জ্ঞান থেকে বঞ্চিত তারা কেবল অনুমানের অনুসরণ করে বস্তুত মহান আল্লাতালা ঈশাকে আসমানে উঠিয়ে নিয়েছেন তিনি নিহত হন নাই মহান আল্লাতলা সর্বশক্তিমান এবং প্রজ্ঞাময় সুরা আনিসা আয়াত 157 সাতান্ন থেকে একশো আটান্ন নবী করিম সাল্লাল্লাল্লাহু আলাহিউয়াসাল্লাম বলেছেন ঈশা আলাহিউ আসাল্লাম কিয়ামতের আগে পৃথিবীতে ফিরে আসবেন তিনি ইসলামী বিধান অনুসারে জীবন পরিচালনা করবেন দাজ্জালকে হত্যা করে দাজ্জালের ফিতনা ধ্বংস করবেন এবং আল্লাতলার দিন প্রতিষ্ঠা করবেন ঈশা আলাহিউয়াসাল্লামের মৃত্যুর পর তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হবে जरा विश्वास कर ईशा आलाहम निहत हो क्रूश विद्ध हो तरह के इसलमिर पथे पाड़ी ईशा इबने मारियम आलाहुआसल्लम के मसिह बला दुटि कारण एक पृथिवीते भ्रमण करतें हाथ बुलिये रोग एवं क्षतिकर प्रभाव दूर करतेब्रानी भाषा ईशा आलहुआ साल्लाम नाम छसुबा ईयासू পবিত্র কোরআানে ঈশা সালামের জীবনী এবং তার শিক্ষার বিস্তারিত বিবরণ রয়েছে যা ঐতিহাসিক সত্যের সাক্ষ্য বহন করে মারিয়াম সালাম ছিলেন একজন অত্যন্ত পবিত্র এবং সম্মানিত মহিলা মারিয়াম আলাহিউয়া সালামের মায়ের নাম ছিল হান্না তিনি মারিয়াম আলাহিউকে মহান আল্লাতলার জন্য উৎসর্গ করেছিলেন মারিয়াম আলাহিউয়া সাল্লাম বাইতুল মুকাদ্দাসের একটি বিশেষ কক্ষে দিনরাত ইবাদতে মগ্ন থাকতেন একদিন তিনি একজন অপরিচিত পুরুষকে দেখে ভীত হয়ে পড়েছিলেন এবং মহান আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন কিন্তু সেই ব্যক্তি বললেন হে সম্মানিত মহিলা আপনি ভয় পাবেন না আমি একজন ফেরেস্তা মহান আল্লাহ আল্লাহতালা আমাকে পাঠিয়েছেন এরপর জিব্রাইল আলাহিউয়া সাল্লাম মারিয়াম আলাহিউলামকে একটি পবিত্র ও বরকতময় পুত্রের সুসংবাদ দিয়েছিলেন কিন্তু এই সংবাদে মারিয়াম আলাহিউয়াসাল্লাম আরও বেশি আতঙ্কিত হয়ে বললেন আমাকে কোনো পুরুষ এখনও স্পর্শ করেনি আমি কিভাবে সন্তান ধারণ করব জিব্রাইল আলাহিউয়া সাল্লাম তখন বললেন মহান আল্লাতালা আপনাকে একটি বরকত্ময় পুত্রের জন্য নির্বাচন করেছেন তার অসীম কুদ্রতে আপনি পুরুষের স্পর্শ ছাড়াই সন্তান ধারণ করবেন এরপর মরিয়ম আলাহিউয়াসাল্লাম বাইতুল মোকাদ্দাস থেকে প্রায় তিন মাইল দূরে একটি নির্জন স্থানে চলে গিয়েছিলেন সেখানে মহান আল্লাহতালা তার জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন মহান আল্লাতালা সেই শুষ্ক এবং জনমানবহীন স্থানে পানির ঝর্ণা এবং ফলবান বৃক্ষ সৃষ্টি করেছিলেন যাতে মরিয়ম আলাহিউয়াসাল্লাম সেখানে নিরাপদে অবস্থান করতে পারেন এবং সেখানেই ঈশা আলাহিউয়াসাল্লামের জন্ম হয়েছিল এই শিশুর জন্মের পর মরিয়ম আলাহিউয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়েছিলেন এটা ভেবে যে সমাজের লোকেরা যখন এই শিশুর পিতার পরিচয় জানতে চাইবে তখন তিনি কি উত্তর দিবেন এরপর তিনি নীরব থাকার সিদ্ধান্ত নিলেন এবং স্থির করলেন যে তিনি লোকদের বলবেন তারা যেন সরাসরি এই শিশুটিকেই জিজ্ঞাসা করে যখন তিনি এই শিশুটিকে নিয়ে লোকালয়ে ফিরে এলেন তখন লোকেরা মরিয়ম আলাহিউলামকে বলল হে মরিয়ম তুমি তো পবিত্র এক পরিবারের সন্তান কিন্তু এই শিশুর পিতাকে তখন মরিয়ম আলাহিউয়াসাল্লাম বললেন আপনারা বরং এই শিশুটিকেই জিজ্ঞাসা করুন এই শিশুর পিতাকে এমন সময় মহান আল্লা তালার অলৌকিক ক্ষমতায় সেই নবজাতক শিশু কথা বলতে শুরু করলো। শিশুটি বলল সে মহান আল্লাতালার বান্দা মহান আল্লাতলা তাকে নবী হিসেবে পাঠিয়েছেন এবং তাকে কিতাব দান করবেন এই অলৌকিক ঘটনা সত্ত্বেও বেশিরভাগ ইহুদি ঈশা এবং তার মা মরিয়ম সালামকে জঘন্য অপবাদ দিতে শুরু করেছিল পরবর্তীতে ঈশা আলাহিউ বড় হয়ে মহান আল্লাতালার পক্ষ থেকে নবুয়ত লাভ করেছিলেন এবং মানুষকে সত্যের পথে আহ্বান করেছিলেন কিন্তু অধিকাংশ ইহুদি তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল শেষ পর্যন্ত মহান আল্লাতালা তাকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন ফলে ইহুদিরা তাকে হত্যা করতে সক্ষম হয়নি এবার আমরা আলোচনা করব এমন একজন নবীর ব্যাপারে যাকে মহান আল্লাতালা দীর্ঘ জীবন দান করেছেন তিনি হলেন খিজির আল্লাহ আসাল্লাম কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল আত্মপ্রকাশ করবে এবং সারা দুনিয়াতে ফিতনা ছড়িয়ে দেবে তখন খিজির আল্লাহ সাল্লামও আত্মপ্রকাশ করবেন সেই কঠিন সময়ে খিজির আলাহিউ মানুষকে আল্লাতাল দিনের পথে আহ্বান করবেন তাওহিদ অর্থাৎ মহান আল্লাতালার একত্ববাদের বার্তা প্রচার করবেন নবী করিম সাল্লাহু আলাহিউাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন খিজির সালামের পিতা একজন বাদশাহ ছিলেন খিজির সালামের পিতা খিজির সালামকে বাদশাহী দান করতে চেয়েছিলেন কিন্তু খিজির আলাহিউ দুনিয়ার বাদশাহী গ্রহণ করেন নাই খিজির আলাহিউাসাল্লাম তার পিতাকে বললেন এই দুনিয়ার বাদশাহী আমি নিতে চাই না এরপর খিজির আলাহিউল্লাম তার রাজকীয় জীবন এবং বাদশাহী ছেড়ে জঙ্গলে চলে গিয়েছিলেন তিনি জঙ্গলের এমন নির্জন স্থানে বসবাস করতেন যাতে কেউ তাকে খুঁজে না পায় এরপর খিজির আলাহিউয়া সাল্লাম চিত্তে মহান আল্লাহ তালার ইবাতে মগ্ন হয়েছিলেন একদিন তিনি একটি জীবন্ত পানির ঝর্ণার সন্ধান পেয়েছিলেন সেই পানি পান করার মাধ্যমে তিনি দীর্ঘ জীবন লাভ করেছিলেন খিজির সালামের এই ধীর জীবন লাভ করার ঘটনাটি বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে আনাস রাদালতাল আনু থেকে বর্ণিত একটি রেওয়ায়তে বলা হয়েছে যখন নবী করিম সাল্লাহ আলাহিউ ইন্তেকাল করেছিলেন তখন একজন বৃদ্ধ ব্যক্তি সকলকে অতিক্রম করে নবী করিম সালাল্লাহু আলহিউ আসাল্লামের পবিত্র দেহের কাছে এসে দাঁড়িয়েছিলেন তিনি কান্না সহকারে কিছুক্ষণ দোয়া পরে চলে গেলেন তিনি চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম জানতে চেয়েছিলেন এই ব্যক্তি কে ছিলেন তখন আলী রাধালতাল আহ্ন বললেন আমি তাকে চিনি ইনি হচ্ছেন খিজির আলাহিউল্লাম খিজির আলাহিউল্লাম মহান আল্লাহতালার হুকুমে বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেন তাদের সংশোধন করেন এবং আল্লাতালার হুকুম অনুসারে জীবনযাপন করার শিক্ষা দেন তিনি অত্যন্ত পুণ্যবান এবং পরহেজগার ব্যক্তি কিছু রেওয়য়েতে উল্লেখ করা হয়েছে খিজির আলাহিউয়াসাল্লামের ইতিহাস বাদশাহুলকার নাইনের সঙ্গেও জড়িত ইবনে আব্বাস রাদা তালু থেকে বর্ণিত খিজির আলাহিউলাম সরাসরি আদম সালামের সন্তান ছিলেন মহান আল্লাহ তালা তাকে দীর্ঘ আয়ু দান করেছেন এমনকি তিনি শেষ জমানায় দাজালের যুগে আত্মপ্রকাশ করবেন আবার কিছু রেওয়য়েতে বলা হয়েছে খিজির আলাহিউলামের সালামের ডাকনাম হচ্ছে আবুল আব্বাস তার প্রকৃত নাম হচ্ছে বিলিয়া যা সিরিয়ানি ভাষার শব্দ এই শব্দের আরবি অর্থ হচ্ছে আহম্মদ খিজির হচ্ছে তার উপাধি কথিত আছে খিজির সাল্লাম নবী করিম সাল্লু আলাহিউর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তাই তিনি মর্যাদা ও লাভ করেছেন আদম আলাহিউর উফাতের সময় তিনি তার সন্তানদের ওসিয়ত করে বলেছিলেন আমার দেহ একটি গুহায় সংরক্ষিত থাকবে যখন তোমরা এই অঞ্চল থেকে চলে যাবে তখন আমার দেহটাকে সামদেশে নিয়ে যাবে এবং সেখানেই দাফন করবে এই রেওয়য়েতে আরও উল্লেখ করা হয়েছে আদম সালাম দোয়া করে বলেছিলেন যে ব্যক্তি আমাকে সামদেশে দাফন করবে মহান আল্লাহ যেন তাকে কিয়ামত পর্যন্ত আয়ু দান করেন আদম সালামের দাফন কার্য সম্পন্ন হওয়ার পর খিজির আলাহিউাল্লাম দীর্ঘ আয়ুর অধিকারী হয়েছিলেন আনাস রাদে আল্লাহতাল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সালাম বলেছেন খিজির এবং ইলিয়াস আল্হি সালাম সমুদ্রে অবস্থান করেন এই দুইজন নবী प्रति बचर हज आदाय करें जमजमेर पानी पान करेंकटी रेवायते उल्लेख कर इलिया आल्हुआ साल्लाम एक बार असुस्थ पड़े मृत्यु निकटवर्ती मन कान्निकाटी कर महान अल्लाकेल इलिया तुम्हार यनार कारण की मृत्यु भय ना कि जहान नाम भय इलिया आला साल्लम उत्तरे बलर रब हमें मृत्यु किंबा जहान नाम भय कान्निकाटी करा আমি কান্নাকাটি করছি এই কারণে আমার মৃত্যু হয়ে গেলে আমি আর জিকির করতে পারব না সলাৎ আদায় করতে পারব না সিয়াম পালন করতে পারব না অথচ এই দুনিয়াতে যত ইমানদার ব্যক্তি রয়েছেন তারা সবাই জিকির করবে সলাৎ আদায় করবে সিয়াম সাধনা করবে তখন মহান আল্লাতাল্লাহ বললেন হে ইলিয়াস আমি তোমার মৃত্যু এমন সময় পর্যন্ত স্থগিত করে দিলাম যতদিন দুনিয়াতে কেউ আমার জিকির করবে অর্থাৎ কিয়ামত পর্যন্ত খিজির সালামের দীর্ঘ জীবন সম্পর্কে বিভিন্ন তাপসির কিতাবে বলা হয়েছে তিনি আবে হায়াতের পানি পান করেছিলেন তৎকালীন জুলকারনাইন কিছু প্রাচীন কিতাবের মাধ্যমে জানতে পেরেছিলেন শামের বংশে এমন একজন ব্যক্তি আত্মপ্রকাশ করবেন যিনি আবে হায়াতের পানি পান করবেন এবং এর ফলে তিনি দীর্ঘ জীবন লাভ করবেন এরপর জুলকারনাইন আবে হায়াতের সন্ধানে পশ্চিম এবং পূর্ব দিকে যাত্রা শুরু করেছিলেন জুলকার নাইনের সঙ্গে খিজির আলাহিউয়াসাল্লামও ছিলেন যাত্রা পথে তারা অন্ধকারাচ্ছন্ন এলাকায় পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেলেন সেখানে খিজির আলাহিউয়াসাল্লাম আবে হায়াতের সন্ধান পেয়েছিলেন এবং আবে হায়াতের পানি পান করেছিলেন কিন্তু জুলকার নাইন তা পান করতে পারেন নাই আবে হায়াতের পানি সম্পর্কে বলা হয় এটা বরফের চেয়েও ঠান্ডা দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি তবে এই আবে হায়াত সম্পর্কে ওলামায় কেরামের মধ্যে মতভেদ রয়েছে বেশিরভাগ আলেম এটাকে কিচ্ছা কাহিনী হিসেবে গণ্য করে থাকেন কারণ পবিত্র কোরআন বা সোহি হাদিসে আবে হায়াত সম্পর্কে কিছুই বলা হয়নি খিজির সালাম এমন একজন নবী যাকে পবিত্র কোরআনে মহান আল্লাতালার বান্দা হিসেবে উল্লেখ করা হয়েছে বিভিন্ন ইসলামিক এবং অনইসলামিক ইসলামিক বর্ণনায় তাকে মহান আল্লাতালার ওলি, গোলাম বা ফেরস্তা হিসেবেও আখ্যায়িত করা হয়েছে কিছু ইসলামী পণ্ডিত যেমন ইবনে আরাবি তাকে একজন ফেরেস্তা বা আধ্যাত্মিক পৃষ্ঠপোষক হিসেবে বিবেচনা করেন অন্যদিকে ইমাম ইমামকুর্তুবী রাহিমাতুল্লাহ মনে করেন খিজির আলাহিউয়াসাল্লাম একজন নবী ছিলেন তবে ইসলামী স্কলারগণ তাকে সাধারণভাবে মহান আল্লাহ তালার বিশেষ জ্ঞান জ্ঞানপ্রাপ্ত একজন নেকবান্ধা হিসাবে স্বীকার করেছেন একদিন মুসা আলাহিউলাম বনি ইসরাইলের এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন তখন তাকে প্রশ্ন করা হয়েছিল এই দুনিয়াতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে মুসা আলাহিউয়াসাল্লাম উত্তর দিলেন আমি বর্তমান সময়ের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কিন্তু এই উত্তর মহান আল্লা তালার পছন্দ হয়নি তিনি মুসা আলাহিউকে সতর্ক করে বললেন হে মুসা তোমার চেয়েও বেশি জ্ঞানী আমার একজন বান্দা রয়েছেন যিনি দুইটি নদীর মিলনস্থলে অবস্থান করছেন মুসা আলাহিউ বললেন হে আমার রব আমি তাকে দেখতে চাই मोहान आल्ला तुम्हें एक झुड़ी रेखे जतने माछटी हारिए जा सबा मुसा आलासल्लम तरह संगी यूशा वि नून आलह्लम के संगे नहीं जत्रा शुरू करल दो नदी संयोगस्थले पोछ विश्राम निलें तक झुड़ी थे माछटी नदी लाफिए पड़ल पर सकाले आबाद जत्रा शुरू कर ल দুপুরবেলায় মুসা আলাহিউয়াসাল্লাম ইউসা আলাহিউয়াসাল্লামকে খাবার সংগ্রহ করতে বললেন খাবার খাওয়া শেষ হলে মুসা আলাহিউয়াসাল্লাম মাছের ব্যাপারে জিজ্ঞাসা করলে ইউষা আলাহিউ বললেন আমরা যখন সেই পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলাম তখন সেই মাছ নদীতে লাফিয়ে পড়েছিল সেটা আপনাকে বলা উচিত ছিল কিন্তু শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে মুসা আলাহিউয়াসাল্লাম উত্তেজিত হয়ে বললেন আমরা তো সেই স্থানের উদ্দেশ্যেই বের হয়েছিলাম এরপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে গেলেন পথে একটি পাথরের নিকটে পৌঁছে তারা দেখতে পেলেন একজন ব্যক্তি একটি চাদর দিয়ে নিজেকে আবৃত করে রেখেছে মুসা আলাহিউয়াসাল্লাম তাকে সালাম দিলেন সেই ব্যক্তি সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন আপনিকে মুসা আলাহিউসাল্লাম বললেন আমি হচ্ছি মুসা লোকটি বললেন বনি ইসরায়েলের মুসা মুসা আলাহিউসাল্লাম বললেন আপনার অনুমান সত্য আমি বনি ইসরায়েল সম্প্রদায়ের মুসা এরপর মুসা সালাম বললেন হে খিজির সালাম আমি আপনার সঙ্গে তিন দিন অবস্থান করতে চাই যাতে মহান আল্লাহতালা আপনাকে যে বিশেষ জ্ঞান দিয়েছেন আমি তা শিখতে পারি খিজির সালাম বললেন আপনি আমার সঙ্গে তিন দিন ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা সালাম বললেন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো নির্দেশ অমান্য করব না খিজির আলাহিউয়াসাল্লাম বললেন যদি আপনি আমার সঙ্গে অবস্থান করতে চান তবে যতক্ষণ না পর্যন্ত আমি নিজে কোনো বিষয় প্রকাশ করছি ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না মুসা আলাহিউ এই শর্তে সম্মতি দিলেন এরপর মুসা এবং খিজির আলাহিউয়া সাল্লাম একসাথে সমুদ্রের পাশ দিয়ে যাত্রা শুরু করেছিলেন তখন তাদের সামনে একটি নৌকা এলো, নৌকার মালিক কোনো ভাড়া ছাড়াই তাদেরকে নৌকায় উঠিয়ে নিলেন কিছু যাওয়ার পর হঠাৎ খিজির আলাহিউয়াসাল্লাম নৌকার একটি কাঠের তক্তা উপরে ফেললেন মুসা আলাহিউাল্লাম এটা দেখে খুবই আশ্চর্য হয়ে বললেন আপনি নৌকাটা খারাপ করে ফেললেন এই নৌকার মালিক আমাদের উপকার করেছিল আর আপনি তার ক্ষতি করলেন খিজির আলাহিউল্লাম উত্তর দিলেন হে মুসা আমি আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে সক্ষম হবেন না মুসা আলাহিউয়া সাল্লাম লজ্জিত হয়ে বললেন আমাকে ক্ষমা করুন আমি ভুলে গিয়েছিলাম এরপর তারা নৌকা থেকে একটি গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন পথে তারা কয়েকজন শিশুকে দেখতে পেলেন হঠাৎ খিজির আলাহিউয়া সালাম একটি ছোট্ট বাচ্চাকে হত্যা করে ফেললেন মুসা সালাম ভয়ানক রেগে গিয়ে বললেন আপনি একটি মাসুম বাচ্চাকে হত্যা করে ফেললেন এটা মহাপাপ মহান আল্লা তালা ছাড়া জীবন এবং মৃত্যুর মালিক কেউ নয় খিজির আলাহিউয়াসাল্লাম আবারও বললেন হে মুসা আমি আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে সক্ষম হবেন না মুসা আলাহিউাম আবারও ক্ষমা চাইলেন এবং বললেন আমাকে আরেকটা বার ক্ষমা করুন যদি আমি আবারও কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে ছেড়ে দেবেন আবারও যাত্রা শুরু হলো। এবার তারা একটি গ্রামে গিয়ে পৌঁছালেন সেখানে তারা গ্রামবাসীদের কাছে কিছু খাবার চাইলেন কিন্তু কেউ তাদের খাবার দিতে রাজি হল না সেখানে তারা একটি ক্ষতিগ্রস্থ দেয়াল দেখতে পেলেন খিজির আলাহিউয়াসাল্লাম সেই দেয়ালটি মেরামত করে দিলেন মুসা আলাহিউয়াসাল্লাম এবারও বললেন গ্রামের লোকেরা আমাদের খাবার দিল না অথচ আপনি তাদের এই দেয়াল মেরামত করে দিলেন আপনি যদি চাইতেন তবে এর বিনিময়ে কিছু পারিশ্রমিক নিতে পারতেন খিজির আলাহিউয়াসাল্লাম এবার বললেন হে মুসা এবার আমাদের পথ আলাদা হয়ে যাবে তবে আমি আপনাকে এই সমস্ত ঘটনার রহস্য বলে দিচ্ছি সেই নৌকার মালিক ছিল খুবই দরিদ্র একজন মানুষ সে মৎস্য স্বীকার করে জীবিকা নির্বাহ করতো সেই এলাকার বাদশাহ ছিল খুবই অত্যাচারী সে ভালো নৌকা বলপূর্বক কেড়ে নিত তাই আমি ইচ্ছা করে ওই নৌকাটিতে একটা খুঁত তৈরি করে দিয়েছিলাম যাতে নৌকাটি অত্যাচারী বাদশাহ দখল না করে কিন্তু নৌকার মালিক পরে সহজেই এই নৌকাটি মেরামত করতে পারবে যে বাচ্চাটিকে আমি হত্যা করেছিলাম সেই বাচ্চাটি ছিল জন্মগতভাবেই কাফের কিন্তু তার মা বাবা খুবই ভালো মানুষ ছিলেন বাচ্চাটি বড় হলে এই বাচ্চার কারণে তার মা বাবা কুফুরিতে লিপ্ত হয়ে যেত সেই জন্য আমি এই বাচ্চাটিকে হত্যা করে ফেলেছি এবং মহান আল্লা তালার কাছে দোয়া করেছি যেন তিনি সেই পিতামাতাকে এর বদলে একটি নেক সন্তান দান করেন যে দেয়ালটি আমি মেরামত করেছিলাম সেটা ছিল দুইজন এতিম বাচ্চার সম্পত্তি সেই দেয়ালের নিচে তাদের জন্য একটি গুপ্তধন লুকানো ছিল যদি দেয়ালটি ভেঙে পড়ত তবে অন্য লোকেরা সেই গুপ্তধন চুরি করে নিত তাই আমি দেয়ালটি ঠিক করে দিলাম যাতে বাচ্চারা বড় হয়ে নিজেরাই সেই সম্পদ উদ্ধার করতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাহিউাল্লাম বলেছেন মুসা আলাহিউাল্লাম যদি আরও ধৈর্য ধারণ করতে পারতেন তবে আমরা আরও অনেক আশ্চর্যজনক ঘটনা জানতে পারতাম এই ঘটনাগুলি পবিত্র কোরআনের সুরা কাহাফে বর্ণিত হয়েছে তবে সেখানে খিজির আলাহিউ আসাল্লামের নাম সরাসরি বলা হয়নি ইলিয়াস আলাহিউাল্লাম হচ্ছেন ঈশা এবং খিজির আলাহিউলামের পর তৃতীয় জীবিত নবী যার কথা পবিত্র কোরআনের দুইটি স্থানে উল্লেখ করা হয়েছে তাপসির কিতাবসমূহে বর্ণিত হয়েছে ইলিয়াস আলাহিওয়াসাল্লামকে একটি নুরানি ঘোড়ায় চড়িয়ে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল এই ঘটনার সাক্ষ্য আনাস রাদ আহুর একটি রেওয়ায়তে পাওয়া যায় তিনি বলেন আমি এবং নবী করিম সাল্লাহ আলাহিউাল্লাম মরুভূমিতে যাত্রা করেছিলাম তখন আমরা একটি আওয়াজ শুনলাম হে আমার রব আমাকেও মুহম্মদ সাল্লাহ আলাহিউল্লামের উম্মত বানিয়ে দিন এই আওয়াজ শুনে নবী করিম সাল্লাহু আল্লাহাল্লাম আমাকে বললেন হে আনাস এই আওয়াজ কার তা তুমি খুঁজে বের কর আনাস রাদাল আহু বলেন যখন আমি পাহাড়ের ভেতরে গেলাম তখন দেখলাম একজন সাদা পোশাক পরিহিত বৃদ্ধ মহান আল্লাতালার ইবাতে মশগুল রয়েছেন তিনি আমাকে দেখে বললেন হে আল্লাতালার বান্দা তুমি কি মোহাম্মদ সালাল্লাহু আলাহিউসাল্লামের সাহাবি আমি বললাম আপনার অনুমান সত্ত্ব আমি তারি সাহাবি তখন সেই বৃদ্ধ বললেন আমার সালাম মুহাম্মদ সাল্লাহু আলাহিউয়া সাল্লামকে পৌঁছে দিও এবং তাকে বলবে ইলিয়াস আলাহিউাল্লাম আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান আমি ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামকে ইলিয়াস আলাহিউাল্লামের বার্তা পেশ করেছিলাম এরপর নবী করিম সাল্লাল্লাল্লাহু আলহিউআসাল্লাম আমাকে তার সঙ্গে নিলেন এবং ইলিয়াস আলাহিউাল্লামের সঙ্গে দেখা করার জন্য রওনা হলেন যখন নবী করিম সাল্লাল্লাল্লাল্লাল্লাহু আল্হি আসাল্লাম ইলিয়াস আল্লাহ সাল্লামের নিকটে পৌঁছে গেলেন তখন আমি কিছুটা দূরে দাঁড়িয়েছিলাম নবী করিম সাল্লাল্লাল্লাহু আল্হি আসাল্লাম এবং ইলিয়াস আলাহিউলামের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়েছিল এই সময়ে আসমান থেকে খাবার নাজিল করা হয়েছিল নবী করিম সাল্লাহু আল্লাহাল্লাম এই সময়ে আমাকেও ডাক দিলেন এবং আমরা একসঙ্গে খাবার খেয়েছিলাম খাবার খাওয়া শেষ হলে আমি দেখলাম একটি নুরানি ঘোড়া আসমান থেকে মাটিতে নেমে আসলো এবং ইলিয়াস সালাম সেই ঘোড়ায় আরোহণ করে আসমানে চলে গেলেন পবিত্র কোরআনে ইলিয়াস সালামের কথা বলা হয়েছে পবিত্র কোরআনে তাঁর নাম ইলিয়াস সালাম বলা হয়েছে ইঞ্জিল কিতাবে তাকে ইলিয়া নবী বলা হয়েছে অবশ্য কিছু রেওয়ায়ত অনুসারে ইলিয়াস এবং ইদ্রিস সালাম একই নবীর দুই নাম কিন্তু এটা সঠিক নয় এই রেওয়ায়তগুলির সনদ দুর্বল এবং আলেমগণ এই রেওয়ায়তগুলিকে গ্রহণযোগ্য মনে করেন নাই দ্বিতীয়ত পবিত্র কোরআন থেকে আমরা এটা বুঝতে পারি ইলিয়াস এবং ইদ্রিস আলাহিউয়া সালাম আলাদা নবী ছিলেন পবিত্র কুরানে ইলিয়াস আলাহিউয়াসাল্লামের কথা সুরা আন আমে দুইবার উল্লেখ করা হয়েছে কিছু রেওয়ায়ত অনুসারে তিনি হারুন আলাহিউয়া সালামের বংশধর ছিলেন মহান আল্লাহাতালা ইলিয়াস আলাহিউয়াসাল্লামকে সামদেশের বালাক নামক শহরে পাঠিয়েছিলেন সেখানকার লোকেরা বালাক নামক এক মূর্তির পূজা করত কাউমে ইলিয়াস ফিলিস্তিনি পশ্চিমাঞ্চলীয় এলাকা সামারায় বসবাস করত এবং তারা বালাকের পূজা করত বাইবেলের সালাতি কিতাবে উল্লেখ করা হয়েছে বাদশাহ আকাবের স্ত্রী ইসাবেলা বালাক মূর্তির পূজা শুরু করেছিল ইলিয়াস আলাহিউয়া সালাম এই জাতিকে মূর্তি পূজা ত্যাগ করতে বলেছিলেন কিন্তু এই অবাদ্য জাতি ইলিয়াস আলাহিউয়া সাল্লামকে প্রত্যাখ্যান করে ইলিয়াস আলাহিউ আসালামকে হত্যার ষড়যন্ত্র করেছিল কিন্তু মহান আল্লাহ তালা তাদের এই সরযন্ত্র ব্যর্থ করে ইলিয়াস আলাহিউালামকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন এখন আমরা চতুর্থ যে নবীর কথা বলবো তিনি এখনও জীবিত অবস্থায় রয়েছেন তিনি হচ্ছেন ইদ্রিস আলাহিউাল্লাম তার জীবিত থাকার কথা অনেক হাদিসে বর্ণিত হয়েছে যেমন মহান আল্লাহ তালা সুরা মরিয়মে ইরশাদ করেন তিনি ছিলেন একজন নেককার বান্দা এবং নবী মহান আল্লাহ আল্লাতালাহা ইদ্রিস আলাহিউ সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন নবী করিম সাল্লাহু আল্লাহ আসাল্লামের সাথে ইদ্রিস সালামের সাক্ষাৎ হয়েছিল মেরাজের রাতে ইবনে আব্বাস রাদালতাল আনু থেকে বর্ণিত ইদ্রিস সালাম একজন দর্জি ছিলেন কাজের পাশাপাশি তিনি সারাক্ষণ মহান আল্লাতালার জিকির করতেন যখন সন্ধ্যা হতো তখন তার নেকামল অনেক বেড়ে যেত ইদ্রিস আলাহিউরের নেকামল পৃথিবীর সকল মানুষের চেয়ে বেশি হত এবং তার নেকামল মহান আল্লাতলার দরবারে জমা হত ইদ্রিস আলাহিউ মহান আল্লাতলার তৃতীয় নবী ছিলেন যিনি আদম আলাহিউলাম এবং শীষ সালামের পরে নবুয়তের মহান মর্যাদা লাভ করেছিলেন কিছু রেওয়ায়ত অনুসারে ইদ্রিস আলাহিউয়া সালাম বাবেল অথবা মিশরে জন্মগ্রহণ করেছিলেন হাদিস অনুসারে ইদ্রিস আলাহিউল্লাম এই দুনিয়ার মানুষকে সর্বপ্রথম লেখাপড়া এবং জ্ঞান অর্জনের শিক্ষা দিয়েছিলেন তিনি তার জীবনের একটি বড় অংশ এই শিক্ষা এবং তাবলিকে ব্যয় করেছিলেন এই জন্য লোকেরা তাকে ইদ্রিস অর্থাৎ শিক্ষা দানকারী বলে ডাকত তিনি শীষ সালামের পঞ্চম পুরুষে জন্মগ্রহণ করেছিলেন শীষ আলাহিউয়া সালামের ইন্তেকালের কিছুদিন পরেই তার অনুসারীর সংখ্যা কমে গিয়েছিল কাবিলের বংশধররা কুফর শিরক পাপাচার এবং অশ্লীলতায় মেতে উঠেছিল ব্যবিচার এবং মদ্যপান সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল পবিত্র সম্পর্কগুলিও হারিয়ে গিয়েছিল মূর্তি পূজা এবং আগুনের উপাসনা চলছিল মনে হচ্ছিল যেন দুনিয়া শয়তান এবং তার অনুসারীরা দখল করে নিয়েছে আদম এবং শীষ সালামের প্রতিষ্ঠিত শরীয়তের সীমা এবং মহান তালার বিধানকে লঙ্ঘন করা হচ্ছিল এই সময়ে মহান আল্লাতালা এই পথভ্রষ্ট জাতির জন্য একজন নবীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই মহান দায়িত্বের জন্য শীষ সালামের বংশ থেকে ইদ্রিস আলাহিউয়া সালামকে নির্বাচন করা হয়েছিল ইদ্রিস আলাহিউয়া সালামের মধ্যে সকল উত্তম গুণাবলী বিদ্যমান ছিল যা একজন আল্লাতাল নবীর থাকা আবশ্যক তিনি ছিলেন আদম আলাহিউয়া সালামের দিনের অনুসারী অর্হেজগার এবং সত্যবাদী মানুষ নবুয়তের দায়িত্ব পাওয়ার পর তিনি তার সম্প্রদায়ের পথভ্রষ্ট লোকদের মধ্যে দাওয়াত এবং তাবলিকের কাজ শুরু করেছিলেন কিন্তু হেদায়তের পথের শিক্ষা এবং নেকির কথা তাদের কাছে অত্যন্ত অপ্রিয় মনে হচ্ছিল ফলে তারা ইদ্রিস আলাহিউয়া সালামের শত্রু হয়ে গিয়েছিল এবং তার অনুসারীদের বিভিন্নভাবে কষ্ট দিতে শুরু করেছিল শেষ পর্যন্ত ইদ্রিস আলহিউয়া সালাম এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবেল থেকে হিজরত করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার অনুসারীদেরকে এই সিদ্ধান্ত বলেছিলেন যেহেতু বাবেল দজলা এবং ফুরাত নদীর তীরে একটি উর্বর এবং সমৃদ্ধ অঞ্চল ছিল তাই সেখান থেকে হিজরত করা তাদের জন্য একটি কঠিন সিদ্ধান্ত ছিল তারা প্রথমে এই বিষয়ে দ্বিধা প্রকাশ করেছিল কিন্তু পরে ইদ্রিস আলাহিউয়া সালাম বোঝানোর পর তারা ইদ্রিস আলাহিউয়া সালামের সঙ্গে হিজরত করতে রাজি হয়েছিলেন ইদ্রিস আলাহিউয়া সাল্লাম এবং তার অনুসারীরা বাবেল থেকে মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং নীলনদের তীরে বসতি স্থাপন করেছিলেন এই অঞ্চল বাবেলের চেয়েও বেশি উর্বর এবং সমৃদ্ধ ছিল ইদ্রিস আলাহিউয়া সালাম সেখানকার মানুষের মধ্যে শিক্ষা এবং তাবলিকের কাজ চালিয়ে গেলেন তিনি সেই সময়ে প্রচলিত সকল ভাষায় দক্ষ ছিলেন এবং মানুষদেরকে তাদের নিজস্ব ভাষায় শিক্ষা দিতেন ইদ্রিস আলাহিউয়া সালামকে নূহ সালামের প্রায় এক হাজার বছর পূর্বে পাঠানো হয়েছিল মহান আল্লাতালা সর্বপ্রথম ইদ্রিস সালামকে নবুয়তের মর্যাদায় ভূষিত করে ইদ্রিস সালামের উপর ৩০টি সহিফা অবতীর্ণ করেছিলেন ইদ্রিস আলাহিউয়া সালাম ছিলেন প্রথম মানুষ যাকে জ্যোতিষশাস্ত্র এবং গণিতের জ্ঞান দান করা হয়েছিল তিনি সর্বপ্রথম কলম দ্বারা লিখতে শুরু করেছিলেন এবং কাপড় সেলাই করার পদ্ধতি আবিষ্কার করেছিলেন ইদ্রিস আলাহিউয়া সালামের পূর্বে মানুষ সাধারণত পশুর চামড়া পরিধান করত এছাড়াও তিনিই প্রথম ওজন এবং পরিমাপের পদ্ধতি প্রবর্তন করেছিলেন ইদ্রিস আলাহিউয়া সাল্লাম অধিক পরিমাণে মহান আল্লা তালার জিকিরে মশগুল থাকতেন ফেরেস্তাদের কাছে তিনি অত্যন্ত প্রিয় এবং সম্মানিত ব্যক্তি ছিলেন ফেরেস্তারা মাঝে মধ্যেই ইদ্রিস সালামের কাছে আসতেন একবার মালাকুল মৌত আলাহিউলাম মহান তালার অনুমতি নিয়ে মানুষের রূপে দীর্ঘ সময় ইদ্রিস আলাহিউয়া সালামের সঙ্গে অবস্থান করেছিলেন যখন ইদ্রিস আলাহিউাল্লাম বুঝতে পেরেছিলেন এই ব্যক্তি সাধারণ মানুষ নন বরং তিনি হচ্ছেন মালাকুল মৌত তখন ইদ্রিস সালাম বললেন আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই যাতে আমি আরও বেশি পরিমাণ ইবাদত করতে পারি মালাকুল মৌত মহান আল্লাতালার অনুমতি সাপেক্ষে ইদ্রিস সালামের যান কবজ করেছিলেন এবং তার জীবন আবার ফিরিয়ে দিলেন এরপর ইদ্রিস সালাম বললেন আমি জান্নাত এবং জাহান্নাম দেখতে চাই এরপর মালাকুল মৌত মহান আল্লাতালার অনুমতি নিয়ে তাকে জাহান্নাম দেখালেন এবং তিনি সেখানে দীর্ঘ সময় অবস্থান করেছিলেন এরপর মালাকুল মৌত ইদ্রিস আলাহিউয়া সালামকে নিয়ে জান্নাতে গেলেন জান্নাতে যাওয়ার পর ইদ্রিস সালাম বললেন যতক্ষণ না পর্যন্ত জান্নাত জাহান্নামের স্রষ্টা আমাকে এখান থেকে চলে যাওয়ার আদেশ দেন ততক্ষণ আমি যাব না ইদ্রিস আলাহিউ বললেন আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি আমি জাহান্নাম দেখেছি এবং আমি জান্নাতে এসেছি সুতরাং আমি এখান থেকে যেতে চাই না ফিরেস্তারা মহান আল্লা তালার হুকুমে সিদ্ধান্ত নিলেন ইদ্রিস আলাহিউাল্লাম ষষ্ঠ আসমানে অবস্থান করবেন এবং ফেরেস সঙ্গে ইবাদত করবেন কিছু রেওয়ায় বলা হয়েছে তিনি চতুর্থ আসমানে অবস্থান করছেন জাহেরি রাহিমাতুল্লাহ থেকে বর্ণিত মেরাজের রাতে নবী করিম সালু আল্লাহ চতুর্থ আসমানে ইদ্রিস আলাহিউলামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলআকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে अपनार जो मतामत भिडियो अवश्य कमेंट कर आशा करी अपनारा सबाई भलो थकबेंकुम